আবু হুরাই রাহদাহতালাহুর সূত্রে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন কিসরা ধ্বংস হবে অতপর আর কিসরা হবে না আর কায়সার অবশ্যই ধ্বংস হবে অতপর আর কায়সার হবে না এবং এটা নিশ্চিত যে তাদের ধনভাণ্ডার আল্লাহর পথে বণ্টিত হবে